সাহুল ইবন সাদ রাজি লাহ হতে বর্ণিত তিনি বলেন আবু উসাইদ আসাইদি রাজি লাহ তাল্হ্ন তার ওয়ালিমাই নবী সাল্লাহ সাল্লামকে দাওয়াত দেন তার নববধূ সেদিন নব্বী সাল্লাহ সাল্লামকে খাদ্য এবং পানীয় পরিবেশন করেন সাহল রজি আহ তালন বলেন তোমরা কি জানো সেই নববধূ রাসুল সাল্লাহ সাল্লামকে কী পান করিয়েছিলেন তিনি নবী সাল্লাহাম এর জন্য একটি পান পাত্রে কিছু খেজুর সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলেন